গ সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন প্রথম পরিচ্ছেদ রাম মনমোহন ত্রৈলোক্য ও মহেন্দ্র গোস্বামী প্রভৃতি সঙ্গে আজ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ আষাঢ় মাসের একদিন সন্ধ্যা হয় হয় শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পূর্বে বইকালে শ্রীযুক্ত মনমোহনের বাড়িতে একটু বিশ্রাম করিয়াছিলেন সুরেন্দ্রের দ্বিতলের বৈঠকখানার ঘরে ভক্তেরা আসিয়াছেন মহেন্দ্র গোস্বামী ভোলানাথ পাল ইত্যাদি প্রতিবেশীগণ উপস্থিত আছেন শ্রীযুক্ত কেশব সেনের আসিবার কথা ছিল কিন্তু আসিতে পারেন নাই ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্নাল ও আরও কতকগুলি ব্রাহ্মভক্ত আসিয়াছেন বৈঠকখানা ঘরে শতরঞ্চ ও চাদর পাতা হইয়াছে তার উপর একখানি সুন্দর গালিচা ও তাকিয়া ঠাকুরকে লইয়া গিয়া সুরেন্দ্র ওই গালিচার উপর বসিতে অনুরোধ করিলেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন এ কি তোমার কথা এই বলিয়া মহেন্দ্র গোস্বামীর পার্শ্ব বসিলেন যদু মল্লিকের বাগানে যখন পরায়ণ হয় শ্রীরামকৃষ্ণ সর্বদা যাইতেন কয় মাস ধরিয়া পরায়ণ হইয়াছিল মহেন্দ্র গোস্বামী ভক্তদের প্রতি আমি এর নিকট কয়েক মাস প্রায় সর্বদা থাকতাম এমন মহত লোক আমি কখনো দেখি নাই এর ভাবসকল সাধারণ ভাব নয় শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি ও সপ্তমার কি কথা আমি হীনের হীন দিনের দিন আমি তার দাসানুদাস কৃষ্ণই মহান যিনি অখণ্ড অখণ্ডসচিদানন্দ তিনি শ্রীকৃষ্ণ দূর থেকে দেখলে সমুদ্র নীলবর্ণ দেখায় কাছে যাও কোনো রং নাই যিনি সগুণ তিনিই নির্গুণ জারি নৃত্য তারি লীলা শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন রাধার প্রেমে যিনিই ব্রহ্ম তিনিই কালী আদ্যাশক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি কৃষ্ণ তিনিই কালী মূল এক তাঁর সমস্ত খেলা লীলা তাকে দর্শন করা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায় কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয় মন নিয়ে কথা মন ধোপাঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙ হবে মনেতেই জ্ঞানী মনেতেই অজ্ঞান অমুক লোক খারাপ হয়ে গেছে অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রঙ ধরেছে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্নাল ও অন্যান্য ব্রাহ্মভক্ত এইবার আসিয়া আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে আসিলেন তিনি মালা হাতে লইলেন কিন্তু দূরে নিক্ষেপ করিয়া এক পাশে রাখিয়া দিলেন সুরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়া বসিলেন সঙ্গে রাম ও মনোমোহন প্রবৃতি। সুরেন্দ্র অভিমানে বলিতেছেন আমার রাগ হয়েছে রাড় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কী জানে অনেক টাকা খরচ করে এই মালা ক্রোধে বললাম সব মালা আর সকলের গলায় দাও এখন বুঝতে পারছি আমার অপরাধ ভগবান পয়সার কেউ নয় অহংকারেরও কেউ নয় আমি অহংকারী আমার পূজা কেন লবেন আমার বাঁচতে ইচ্ছা নাই বলিতে বলিতে অশ্রুধারা গণ্ড বহিয়া পড়িতে লাগিল ও বুক ভাসিয়া যাইতে লাগিল এদিকে ঘরের মধ্যে ত্রৈলক্য গান গাইতেছেন শ্রীরামকৃষ্ণ মা তোয়ারা হইয়া নৃত্য করিতেছেন যে মালা ফেলিয়া দিয়াছিলেন সেই মালা তুলিয়া গলায় পড়িলেন এক হাতে মালা ধরিয়া অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করিতেছেন হৃদয় পরশমণি আমার আখর দিতেছেন ভূষণ বাকি কি আছে রে জগৎচন্দ্র হার পড়েছি। সুরেন্দ্র আনন্দে বিভোর ঠাকুর গলায় সেই মালা পড়িয়া নাচিতেছেন মনে মনে বলিতেছেন ভগবান দর্পহারি কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন শ্রীরামকৃষ্ণ নিজে গান ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝুরে তারা তারা দুভাই এসে ছেড়ে যারা মার খেয়ে প্রেম যাচে যারা আপনি মেতে জগৎ মাতায় যারা চণ্ডালে কোল দেয় যারা ব্রজের কানাই বলাই অনেকগুলি ভক্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন সকলে উপবিষ্ট হইলেন ও সদালাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে বলিতেছেন আমায় কিছু খাওয়াবে না এই বলিয়া গাত্রোত্থান করিয়া অন্তপুরে গমন করিলেন মেয়েরা আসিয়া সকলে ভূমিষ্ঠ হইয়া অতিভক্তি ভরে প্রণাম করিলেন आहार आनते एक विश्राम करा दक्षिणेश्वर जिलें